मुस्लिमरा इसलाम के एक बैकवार्ड लाइफ स्टाइल हिसे मन करिमा लाइफ स्टाइल के स्टैंडार्ड हिसेबे ग्रहण कर सबकिछ चोख बुझे ही ग्रहण करणतान्रिक व्यवस्था तेरे सेकुलरारिजम तिबारे कलचार तरह पूँजीबादी अर्थनीति के उन्नतर पथ हिसेबर शहर हक व ग्राम धनी गरीब पश्चिमा कलचार मुस्लिम समाज प्रति स्तरेटी अंशे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 একজন মানুষ জান্নাতে যাবে নাকি যাহান নামে সেখানে তার বাঙালিত্ব বা পাকিস্তানিত্বর কোনো বিষয় নেই একজন মানুষ ভালো এবং মন্দের পার্থক্য কীভাবে করবে সে ব্যাপারে তথাকথিত বাঙালিয়ানা আমাদের কিছুই বলে না একজন মানুষের আসল পরিচয় হলো তার ধর্মবিশ্বাস আমরা আগেই বলেছি তৎকালীন আরবের লোকেরা ছিল মুশরিক, তারা একের অধিক দেবতায় বিশ্বাস করত। এই বিশ্বাস তারা লাভ করেছিল তাদের বাপ দাদাদের মাধ্যমে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 कुरने बोला जिज्ञेस जदिनी तिज्ञासा करें कृष्टि कर تابي تارا عبشو يبول به الله سرع الزخروف آيات شاتشي وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهِ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 দুলিয়মন মুদুহম ইলি কু ইহি জুলফ ইহ কুম হ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 तारा कर ता खूब मजार और हास्यकर एक चुक्ति देखा जुक्ति हलो विचारपतर का निश्चय एकाए जय उकल दिए तरह अपन का ठीक एक ही भाव आल्लर का मध्यमे द्वारा जे खुबी हास्यकर एसार जुक्तिसंदेह आल्लाह और मानुषर माजे को मध्यम नहीं शीर्ख जदिओ क्यों आल्लर ऊपर हीश्वास कर وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ, ويقولون هَا أُولَاءِ شُفَعَانٍ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 কে আর্তের আহ্বানে সারা দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ আপদ দূর করেন এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেন আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ আছে কি তোমরা উপদেশ অতি সামান্যই গ্রহণ করে থাকো সুরা আন্নামল আয়াত বাষট্টি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 প্রযুক্তি দিক থেকে তারা সে সময়ে ট্রেন থেকে ছিল। ভেড়া আর ছিল তাদের জীবিকা নির্বাহের মাধ্যম তারা মূলত ব্যবসা বা ট্রেডিং করতো কোরআসদের বিশেষ মর্যাদা নিয়ে আমরা আগের পরব্য আলোচনা করেছি যারা আরব জুড়ে নিরাপদে কাফেলা নিয়ে চলাফেরা করত। অন্য গোত্রদের কিন্তু এই বিশেষ নিরাপত্তা ও স্ট্যাটাস ছিল না কোরআনে আল্লাহ বলেছেন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 ए आल्ला न्यामत के अस्वीकार कर सुरान कबूत आज सतषटी क्राइसरा येमे और सिरिया जिनपत कंत ए विभिन्न मार्केटे बिक्री करत ओक मजिन्ना जुल मजाज से समय विख्यात किस मार्केट तब सेगुल केवल मार्केट ही छो ना छो से समय कलचारल सेंटर व सांस्कृतिक केंद्र से कविता चर्चा हतो बृता चर्चा हतो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 কবলি لَمِنَ মিনব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 सहित्यर गुणे मान असाधारण सब कवित रचना करत मुहूर्तर मध्य कवित छाओ सहित दिखे आरब्ध पारदर्शिता सेमत्कार बक्तृता देया शब्द और कथा जे भाव पुरो आरबे आलोड़न तुलते अविश्वास्यों अबा करा बेपारेबरा प्राय पार्सेंट निरक्षर हाथे गणा अल्प किसू मानुष ही लिखते पढ़ते जानत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 وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَضِيمٌ يَتَغَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُوا عَلَى أَمْ يَدُسُّهُ فِي التُرَابِ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 সুরা আন্নাহল আয়াত আটান্ন এবং উনষাট কন্যা সন্তান জীবন্ত পুতে ফেলার প্রথা অনেক গোত্রের মাঝে ছিল তারা দারিদ্র্যের ভয়ে কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত আর যখন জীবন্ত কবরস্ত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে সুরা আত্মকীর আয়াত আট এবং নয় কিন্তু ইসলাম এই রীতিকে পুরোপুরি বাতিল করেছে ইসলামের আবির্ভাবের পর নারীদেরকে ছোট করে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যায়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 আপনি বলুন এসো তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন তা তিলাবত করি যে তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না এবং বাবা মার প্রতি ইসান করবে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 यदिज प्रसंगे शाइक साली अल मोनिद मंतब करें रसुल्लाह सल्लाह आल सल्लम स्त्री ऊपर अति कठोरता अपछंद कर कारण तीन अनसारे थके तरह स्त्री व्यवहार ग्रहण करजे गोत्रे स्त्री आचार व्यवहार बर्जन कर जाहलियातेबे नारी बारे बारे नारी छब समाजे सेकेंड क्लस सिटीजन नारी बैपारे बेस किस अद्भुत रीतिनी छिल समाजे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 إِلَّا أَن يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا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 যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে আর এই হলো আল্লাহর নির্ধারিত সীমা যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয় সুরা আল বাকারা আয়াত দুশো এবং দুইশো তবে প্রসঙ্গত বলে রাখা ভালো বাংলাদেশে ইসলাম বিদ্বেষীদের একটি প্রোপাগান্ডা হলো হিল্লা বিয়ে ইসলামের ব্যাপারে মানুষের মনকে বিছিয়ে তুলতে তারা ইসলামের এই বিধানকে বিকৃতভাবে উপস্থাপন করে তাদের ভাষ্য ইসলামী শরিয়াতে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 तलाक जान एक सस्ता विषय ना हो दाड़ा तलाक जान स्वामी हाथ स्त्री के शोषण करार अस्त्र ना, इच्छे दिये दिलो, ना के के दिये एमन एमन हो दाड़ाएं ताल दिए दिल और मन चाहो फिरिए ना इसलमे वैवाहिक सम्पर्क के खूब सरियानेसर साधे देखा है छोटखटो विषय के केंद्र कर तलाकरपर आर विसलमर अवसान घटिए एमक एम फतओ आज अभिनये स्त्री के तला जा बेपारोटे हासि छाटे को विषय नेहेतु विषयटी खुबी सरियास ये सरियानेसर साथ देखार जो तलाख्या सर्वोच्च तीन ए सीमित कर एक अद्भुत नियम छिहार को स्मी जदि तार स्त्री के तार मायर साथ तुलना करी तलाक हो जो सीम्पलि जो बोल तुम्हें मायर मतलब ता स्त्री ताल ইসলাম এই নিয়মটিও বাতিল করেছে ইহি উম ইন তি মহ তুহ ইহু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 युणटी परवर्ती इसलमर क्ये कुरान और हादिस संरक्षण मध्यमें प्राथमिक जुगे कुरान और हादिस संरक्षित होबीद स्मृति रसुल्लासलम मृत्यु पर सर्वप्रथम कुरान लिखित आकार लिपिबद्ध करम्पाइल कर हदीस लिपिबद्ध है और है। अनेक पर एगुलो सम्भवर व्यतिक्रमधर्मी विशेष गुण थे का द्वित एक गुण बला चलेबारल लोक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 असहाय पास ना दाड़ान के तरा पुरुषता मन करतिकतार गुणी इसलम पक्षे कुगे जे पर जिहाज़ संघटित होता कख एक सहसी जति छाड़ा कल्पना चायना खोद आल्लासूल सल्लाम जुगे ही छोट बड़ मिलिए प्राय सत्तर टीम सामरिक अभिजान संघटित हो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 সুফিয়ান তখন মুসলিম হয়নি ইসলামের কঠিন শত্রু আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামকে সে তখন দুই চোখে দেখতে পারতো না তখন মুসলিমদের সাথে কুরাইসদের শান্তি চুক্তি চলছে মুসলিমদের সাথে রোমান সাম্রাজ্যের যুদ্ধের কিছুদিন আগের একটি ঘটনা রোমান সম্রাট হিরাক্লিয়াস আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম ও মুসলিমদের ব্যাপারে জানার জন্য আগ্রহী হলেন বেদুইন আরবরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে এটা রোমানরা কখনোই আশাই করেনি যাই হোক আবু সুফিয়ানের কাছে হিরাক্লিয়াস রাসুল উহ সাল্লাহ আলিয়াল্লাম সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করল সে উত্তরগুলো শুনে বোঝার চেষ্টা করল আল্লাহ রসুল সাল্লাহু আলিয়ালাম কি আসলেই আল্লাহর একজন রাসুল না একজন মিথ্যা নবী মজার বিষয় হচ্ছে প্রচণ্ড শত্রুতা আর বিদ্বেষ থাকা সত্ত্বেও আবু সুফিয়ান হিরাক্লিয়াসের প্রশ্নের উত্তরে একটি কথাও মিথ্যা বলেনি। প্রতিপক্ষ হিসেবে আল্লাহ রসুল সাল্লাম আলয়াল্লাম সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলাইছিল ছিল আবু সুফিয়ানের জন্য স্বাভাবিক एक जोन जाहिल काफिर होती करें क्यों एर कारण परवर्ती निज मुखे स्वीकार कर मुस्लिम होथ्याप पा भय ना करतम तासुल्लाम सम्पर् मिथ्यात एके बोझा जा शत्रिपक्षे मिथ्या साधारण खराब चो देखा हत तब मान यही नये আল্লাহ রসুল সাল্লু আলাইসালামের বিপক্ষে তার শত্রুরা মিথ্যা বলেনি তার বিরুদ্ধে সব ধরনের প্রোপাগানরাই কোরআসটা চালিয়েছে এর আগে সাত আনুগত্য এবং অঙ্গীকার রক্ষায় দৃঢ়তা আরবদের আরেকটি গুণ ছিল লয়াল্টি বা নিজ গোত্রের প্রতি আনগত্য তারা যে পক্ষে থাকত সেই পক্ষের সাথে সাধারণত বিশ্বাসঘাতকতা করত না যদি তারা কথা দিত সেই কথা রক্ষার জন্য তারা জান প্রাণ দিয়ে দিত যে চেতনায় তারা বিশ্বাস করত।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 সেটাকে তারা গুরুত্ব দেয়নি এবং হুমকি হিসেবে গ্রহণ করেনি এবং ইন্টারফেয়ারও করেনি আর ইতিহাস থেকে আমরা দেখতে পাই বড় বড় সভ্যতার বারবার পতন হয়েছে ছোট গোত্রের হাতে দুই আরবদের কোনো সভ্যতা ছিল না অন্যান্য সভ্যতার মতো তাদের কোনো লিগাল সিস্টেম ছিল না আদর্শিক বা নৈতিক কোনো ফ্রেমওয়ার্ক ছিল না এই অবস্থাকে মাঝে মাঝে ইংরেজিতে বলা হয় দি ল অফ ললেসনেস অর্থাৎ আইন না থাকার আইন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 وصلى الله تعالى على خيره خلقه سيدنا محمد وعلى اله واصحابه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته رينجرز মিডিয়ার উন্নন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.ringersmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/ringersmedia অথবা ইউটিউব www.youtube.com/